নবম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ জ্ঞান ও বিজ্ঞান ঠাকুর ও বেদক্ত ঋষিগণ পণ্ডিত ফিরিয়া আসিয়া আবার ভক্তদের সঙ্গে মেজিতে বসিলেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বলিলেন তোমাকে এইটে বলি আনন্দ তিন প্রকার ভজনা আনন্দ ও ব্রহ্মানন্দ যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ তার নাম বিষয়ানন্দ ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ তার নাম ভজন আনন্দ আর ভগবান দর্শনের যে আনন্দ তার নাম ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত চৈতন্যদেবের রকম অবস্থা হতো দশা, অন্তর্দশা অর্ধবাহদশা ও বাহ্যদশা অন্তর্দশায় भगवान दर्शन कर समाधिस्थ होत जड़ समाधिर अवस्था होत अर्ध बाह एक बाहर हुँस थकत बाह्य दशाय नाम गुणकीर्तन करते हजरा पंडित प्रति बिल सब सन्देह हो घुचानो हल श्रीरामकृष्ण पंडित प्रति बिलाधि का बोले जेखने मन लय ज्ञानी जड़ समाधि আমি থাকে না ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে এতে সেব্য সেবকের আমি থাকে রসরসিকের আমি আশ্বাদ্য আস্বাদকের আমি ঈশ্বর সেব্য ভক্ত সেবক ঈশ্বর রসস্বরূপ ভক্তরসিক ঈশ্বর আশ্বাদ্য ভক্ত আস্বাদক চিনি হব না চিনি খেতে ভালোবাসি পণ্ডিত বলিলেন सब लय कर ची जदी कर लॉन्मकृष्ण सहस्येल तुम्हार मथा खुले बोल माँ कौशल्ला एक बार प्रकाश को बोल सकल हास्य तब कि नारद शनक सनतन सनंद सनतकुमार शास्त्रे नाई पंडित बलिलें आज्ञा हाँ शास्त्रे आ श्रीरामकृष्ण बल ज्ञानी भक्तरामी रेखे दिए तुम्हें भगवत पढ़ो नाई पंडित बोलें कतक पढ़े सम्पूर्ण नय श्रीरामकृष्ण बलिल प्रार्थना कर तीन दयामयतर कथा शुनेंा ती कल्परू ता जा चाह पा पंडित बल तसब चिंता करी नाई এখন সব বুঝছি শ্রীরামকৃষ্ণ বলিলেন ব্রহ্মজ্ঞানের পরেও ঈশ্বর একটু আমি রেখে দেন সেই আমি ভক্তের আমি বিদ্যার আমি তা হতে অনন্তলীলা আস্বাদন হয় মুসল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলন যদুবংশ ধ্বংস হলো। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য লোকশিক্ষার জন্য ঋষিরা ভয় তরাশে তাদের ভাব কি জানো আমি জো করে যাচ্ছি আবার কে আসে খাদি কাঠ আপনি জো করে ভেসে যায় কিন্তু তার উপর একটি পাখি বসলে ডুবে যায় নারদাদি বাহাদুরি কাঠ আপনিও ভেসে যায় আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে স্টিম বোট কলের জাহাজ আপনিও পার হয়ে যায় এবং অপরকেও পার করে নিয়ে যায় নারদাদি আচার্য বিজ্ঞানী অন্য ঋষিদের চেয়ে সাহসী যেমন পাকা খেলোয়াড় ছক খেলা খেলতে পারে কি চাও ছয় না পাঁচ ফি ঠিক পড়ছে এমনি খেলোয়াড় সে আবার মাঝে মাঝে গোঁপে তা দেয় শুধু জ্ঞানী যারা তারা ভয় তরাশে যেমন সতরঞ্চ খেলায় কাঁচা লোকেরা ভাবে জো সো করে একবার ঘুটি উঠলে হয় বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছে তাকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ শুধু জ্ঞানী এক ঘে केवल विचार कर नये ए नये सब स्वप्नबी दूहत ड़े दिए तब ली एक्न बेर संगे देखा करते गये बनान तक सूतो काट नाना रकम रेशमेर सूतो बन तरन के देखे खूब आनंद करते लगल और बोलले बैन तुम्हें कि आनंद होता बोलते परिना তোমার জন্য কিছু জলখাবার আনি গে ব্যান জলখাবার আনতে গেছে এদিকে নানা রঙের রেশমের সুতা দেখে এ ব্যানের লোভ হয়েছে সে এক তারা সুতো বগলে করে লুকিয়ে ফেললে ব্যান জলখাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগলো কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারল যে এক তারা সুতো ব্যান সরিয়েছেন তখন সে সুতাটা আদায় করবার একটা ফোন দিই ঠাওড়ালে সে বলছে ব্যান অনেক দিনের পর তোমার সহিত সাক্ষাৎ হলো আজ ভারি আনন্দের দিন আমার ভারি ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি সে বললে ভাই আমারও ভারি আনন্দ হয়েছে তখন দুই ব্যানের নৃত্য করতে লাগল ব্যান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন তখন তিনি বললেন এসো ব্যান দুহাত তুলে আমরা নাচি আজ ভারি আনন্দের দিন কিন্তু তিনি এক হাতে বগল টিপে আরেকটি হাত তুলে নাচতে লাগলেন তখন ব্যান বললেন ব্যান ও কি এক হাত তুলে নাচাকি এসো দুহাত তুলে নাচি এই দেখো আমি দু হাত তুলে নাচছি কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন যে যেমন জানে ব্যান আমি বগলে হাত দিয়ে টিপি না আমি দুহাত ছেড়ে দিয়েছি আমার ভয় নাই তাই আমি নিত্যলীলা দুই লই ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হওয়ার কামনা জ্ঞানীর মুক্তি কামনা সব থাকে বলে দুহাত তুলে নাচতে পারে না নিত্যলীলা দুই নিতে পারে না আর জ্ঞানীর ভয় আছে পাছে বদ্ধ হই বিজ্ঞানীর ভয় নাই শ্রীরামকৃষ্ণ বলিলেন কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না সে বললে তাহলে মহাশয় দলটল থাকে না তখন আমি বললাম কাঁচা আমি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছি কিন্তু পাকা আমি বালকের আমি ঈশ্বরের দাস আমি বিদ্যার আমি এতে দোষ নাই সংসারীর আমি অবিদ্যার আমি কাঁচা আমি একটা মোটা লাঠির ন্যায় সচ্চিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুই ভাগ করেছে কিন্তু ঈশ্বরের দাস আমি বালকের আমি বিদ্যার আমি জলের উপর রেখার ন্যায় জল এক বেশ দেখা যাচ্ছে শুধু মাঝখানে একটি রেখা যেন দুভাগ জল বস্তুত এক জল দেখা যাচ্ছে শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যারামি ভক্তেরামি রেখে দেন হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে ভক্তের ভাবে থাকতেন রামচন্দ্রকে বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ কখনো ভাবি তুমি সেব্য আমি সেবক আর রাম যখন জ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি যশোদা বিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন তার কষ্ট দেখে শ্রীমতী তাকে স্বরূপে দেখা দিলেন আর বললেন কৃষ্ণ চিদাত্মা আর আমি চিতশক্তি মা তুমি আমার কাছে বর ল যশোদা বললেন মা আমার জ্ঞান চাই না কেবল এই বরদাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয় আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয় আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি আর তার নাম গুণকীর্তন যেন আমি সর্বদা করতে পারি গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন ডুব দেওয়াও যা অমনি বৈকুণ্ঠে সব্বাই উপস্থিত ভগবানের সেই সরশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো। কিন্তু ভালো লাগলো না তখন কৃষ্ণকে তারা বললে আমাদের গোপালকে দর্শন গোপালের সেবা এই যেন থাকে আর আমরা কিছুই চাই না মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন বলেছিলেন আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি তোমরা কি একটি রূপ কেবল দেখছো? গোপীরা বলে উঠল কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ গোপীদের ভাব কি জানো, আমরা রাইয়ের রাই আমাদের একজন ভক্ত বলিলেন এই ভক্তের আমি কি একেবারে যায় না শ্রীরামকৃষ্ণ বললেন ও আমি এক একবার যাই তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয় আমারও যায় কিন্তু বরাবর নয় সারেগা মাধানি কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না আবার নিচের গ্রামে নামতে হয় আমি বলি মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আগে সাকারবাদীরা খুব আসত তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করল তখন প্রায় ঐরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম আর হুঁশ বলতাম মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না পণ্ডিত বলিলেন আমরা বললে তিনি শুনবেন श्री रामकृष्ण बोलें ईश्वर कल्पतरु जे जा चाह पा कि कल्पतरूर का चाहते तब कथा था कथा आँ भावग्राही जे जा मन साधना करूपी है जेमन भाव तेमी लाभ एकजिकर खेला देखा राजने और मेमा माझे बोल राजा टा देपड़ा दे এমন সময় তার জীব তালুর মূলের কাছে উল্টে গেল অমনি কুম্ভক হয়ে গেল আর কথা নাই শব্দ নাই স্পন্দন নাই তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে হাজার বৎসর পরে সেই কবর কে খুঁড়েছিল তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগল এমন সময় নড়াচড়া দিতে দিতে তার জীব তালু থেকে সরে এলো। তখন তার চৈতন্য হল আর সে চিৎকার করে বলতে লাগল লাগ ভেলকি লাগ রাজা টাকা দেও কাপড়া দেও আমি কাঁদতাম আর বলতাম মা বিচার বুদ্ধিতে বজ্রাগাত হোক পণ্ডিত বলিলেন তবে আপনারও বিচারবুদ্ধি ছিল শ্রীরামকৃষ্ণ বলিলেন হাঁ একবার ছিল পণ্ডিত বলিলেন তবে বলে দিন তাহলে আমাদেরও যাবে আপনার কেমন করে গেল শ্রীরামকৃষ্ণ বলিলেন অমনি একরকম করে গেল